জুহরি রহমতুল্লা আলহী বলেন জাবির ইমনি আবদুল্লাহ আনসারির রদিল তালাহ থেকে যিনি শুনেছেন তিনি আমাকে বলেছেন রজমকারীদের মধ্যে আমিও একজন ছিলাম আমরা মদিনার মুসল্লায় অর্থাৎ ঈদগাহে তাকে রজম করলাম পাথর যখন তাকে অতিষ্ঠ করে তুলল সে তখন পালিয়ে গেল হার্রায় আমরা তাকে পাকড়াও করলাম এবং রজম করলাম অবশেষে সে মৃত্যুবরণ করলো।